نأَ حَن إلَكَكَمَاأَ حَن إِ نُح وََّبين مِ بَع وَأَ حَن إِ عِبَلهم وَإساعين وَإسحافَ وََعقُوبَ وَ الأسبطِ وَوعس وَأَوبَ وَيونوس وَيونُ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 তাদের তাদের ইব্রাহিম আলাইস্লামকে ইসহাক আলাইস্লামের জন্মের সুসংবাদ দান করেছিলেন আল্লাহ তিনি বলেছেন আমি তাকে সুসংবাদ দিয়েছি ইসহাকের যিনি ছিলেন সলেহীন সৎকর্মশীলদের মধ্যে একজন নবী আলোস মহমাত অন্যত্র আরও বলেছেন গুলামিন আলিম তারা তাকে একজন জ্ঞানী পুত্র সন্তানের সুসংবাদ প্রদান করল সুতরাং আলোসু মহামতা ইসাহ আলাহ ইসলামকে উল্লেখ করেছেন একজন জ্ঞানী ব্যক্তি হিসেবে আলিম ব্যক্তি হিসেবে এবং একই সাথে আলোসু মহামতাল্লাহ আরও বলছেন সলেহীন বা সৎ কর্মশীলদের একজন হচ্ছেন ইসাক আলাহিস্লাম যিনি হচ্ছেন কারানাথ নাবীয়াহ তিনি একজন নবী ইসাক আলা একজন সন্তান ছিল যার নাম ইয়াকুব আলাই সাইদিন ইয়াকুব আলাহিস্লাম তিনি আরেকটি নামে পরিচিত যে নামটিকে কুরআন আলাহ সহামতাল্লাহ উল্লেখ করেছেন সেই নামটি হচ্ছে ইসরাল ইয়াকুব আল্লাহ স্লামের সেই নামটিকে কুরান আলহ সোহাম্মতাল্লাহ উল্লেখ করে বলেছেন তাওরাত হওয়ার পূর্বে ইসরায়েল অর্থাৎ ইয়াকুব যেগুলো নিজেদের জন্য হারাম করে নিয়েছিলেন সেগুলো ব্যতীত সমস্ত আহার্য বস্তুই বনি ইসরায়েলীদের জন্য হালাল ছিল মুফাসিরগণ তারা এই আয়তের ব্যাখ্যায় বলেছেন যে ইসরায়েল এই নামের অর্থ হচ্ছে আব্দুল্লাহ আল্লাহর বান্দা আল্লাহ দাস সুতরাং যখনই আমরা বলছি বনি ইসরায়েল এর মাধ্যমে আমাদেরকে বুঝে নিতে হবে সন্তান এবং তার বংশধরদেরকে হচ্ছে। অর্থ বংশধর। এবং যখন আমরা বনি ইসরায়েলীদের বারোটি গোত্রের কথা আলোচনা করব তার মানে বুঝতে হবে ইয়াকুব আলাহ ইসলামের বারোজন সন্তান এবং তাদের বংশধরদের কথা বলা হচ্ছে ইয়াকুব আল্লাহ ইসলামের ছিল বারোজন পুত্র সন্তান এবং বারো সন্তানের মধ্যে সবচেয়ে উত্তম শ্রেষ্ঠ সর্বোৎকৃষ্ট ছিলেন ইউসুফ আলাইসালাম যিনি ছিলেন আলসুমদার একজন নবী কিছু আলেম তারা মতামত প্রকাশ করেছেন যে বাকি এগারোজন পুত্র সন্তান তারাও নবী ছিলেন এবং তারা তাদের মতের স্বপক্ষে যুক্তি দিতে গিয়ে এই আয়ত্তিকে উল্লেখ করেছেন যেখানে আলসুম মহম্মদ বলছেন উলজিল ইলাই না উলজিল ইল ইবি ইসমাইমা উলজিল ইল ইবোহিম ইসমাইস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 এর অনুবাদ করা হয়েছে তার বংশধরদের প্রতি এবং মহসা ইসা অনবীকে তাদের রবের পক্ষ থেকে যা দান করা হয়েছে সেগুলোর উপরে ইমানে আমরা তাদের মধ্যে পার্থক্য করি না আমরা তারই আনুগত্যকারী এতে আল আসবাত শব্দের অর্থে আলেমগন তারা বলেছেন যে ইয়াকুব আল্লাহ ইসলামের বারোজন পুত্রকে বোঝানো হয়েছে এর মাধ্যমে তারা দলিল পেশ করেন যুক্তি দেন তারা বলে থাকেন যে ইয়াকুব আলাহ ইসলামের বারোজন সন্তান তার প্রত্যেকেই আল্লাহনবী ছিলেন কিন্তু অন্যান্য আলেমরা তারা ভিন্নমত পোষণ করেছেন তারা বলেছেন আল আসবাদ বলতে ওই বারোজন সন্তানকে নয় বরং বারোটি গোত্রের কথা বোঝানো হয়েছে এবং আলাসু মহামতাল পরবর্তীতে আমরা দেখতে পাই অসংখ্য নবিরাসুলকে প্রেরণ করেছেন সেই বারোটি গোত্রের মধ্যে বন ইসরা বংশে আলসু মহামতাল অসংখ্য নবিরাসুল থেকে পাঠিয়েছিলেন এবং তারা সবাই ছিলেন সেই বারোটি গোত্রের অন্তর্ভুক্ত কাদেরই আল আসবাদ এই শব্দের সঠিক অর্থ হচ্ছে সেই গোত্রের পিতারা নয়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 বারো সন্তানদের মধ্যে অনেকেই এমন সব কাজ করেছিলেন যেগুলো নবীর চরিত্রের সাথে একেবারেই মানসই নয় সুতরাং সঠিক কথা হচ্ছে ইয়াকুব আলাহ ইসলামের সমস্ত সন্তানদের মধ্যে শুধুমাত্র ইউসুফ আল্লাহ তিনি ছিলেন একজন নবী এবং তার কথা আমরা দেখতে পাই কুরআনে বিশেষভাবে মর্যাদার সাথে আলোসু মহামতাল্লাহ উল্লেখ করেছেন কোরআনে যে সমস্ত নবীদের ঘটনাকে আলো সুহামতাল্লাহ বর্ণনা করেছেন তাদের মধ্যে ইউসুফ আল্লাহ ইসলাম তিনি হচ্ছেন একমাত্র নবী যার সম্পূর্ণ ঘটনা তার জীবনের কাহিনীগুলো আল্লাহ সুহামাতলা একটি একক সুরায় বর্ণনা করেছেন একদম শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ঘটনাটি আল্লাহ মাত্র সুরাতেই বর্ণনা করেছেন অর্থাৎ সুরা ইউসুফ সম্পূর্ণ সুরাটি ইউসুফ আলাহ ইসলামের কাহিনীকে বর্ণনা করছে এবং সুরা শুরু এবং শেষে কয়েকটি অ্যাড বাদ দিলে আমরা দেখতে পাই সমগ্র সুরাটি ইউসুফ আলাহ ইসলামের জীবনের বিভিন্ন ঘটনাকে বিস্তারিতভাবে আমাদের সামনে পেশ করছে সা মধ্যে একজন মন্তব্য করেছেন কোনো ব্যক্তি যদি সমস্যা এবং দুর্দশাগ্রস্ত অবস্থায় থাকে এবং নিজের অবস্থার জন্য পীড়িত অনুভব করে কষ্ট বোধ করে তাহলে সে যেন সুরাই ইসুফ করে তাহলে তার এই কষ্ট দূর হয়ে যাবে কারণ সুরাই ইউসুফ এটা হচ্ছে দুঃখ কষ্ট ট্র্যাজিক কাহিনী দুঃখ কষ্টের কাহিনী দুনিয়া মানুষকে ধোকা দেয় কাজে এই দুনিয়ার জীবনে কেউ যদি আশাহত হয় এবং দুর্দশাগ্রস্ত অবস্থার মধ্যে থাকে সে যদি সুরা ইউসুফ টিলাওয়ালামের জীবনের সাথে নিজের জীবনকে মিলিয়ে দেখে তাহলে সে দেখতে পাবে তার সমস্ত কষ্ট লাঘব হয়ে যাবে কারণ ইউসুফ আলাহাম একজন আল্লাহর নবী হয়ে যে কষ্ট এবং যন্ত্রণার মধ্য দিয়ে দীর্ঘ জীবন অতিক্রম করেছেন তার কোন তুলনা আমরা দেখতে পাই না ইউসুফ আলাহিসামের কাহিনী দুঃখ কষ্টের কাহিনী এটাই হচ্ছে সুরা ইউসুফ সবশেষে আমরা দেখতে পাই ইউসুফ আল্লাহ সমস্ত বিপদাপদ দুঃখ দুর্দশার শেষে চূড়ান্তভাবে তিনি বিজয়ী হয়েছেন ইউসুফ আলাহ ইসলামের এই চূড়ান্ত সফলতার পেছনে মূল রহস্য কি ছিল দুইটি বিষয় তাকোয়া এবং সবর সমস্ত বিপদাপদের মধ্যে ইউসুফ আলাহিসাম নিজেকে তাকোয়া এবং সবরের মাধ্যমে ধৈর্যের মাধ্যমে নিজেকে আবৃত করে রেখেছিলেন ফলাফল হিসেবে চূড়ান্তভাবে তিনি বিজয় লাভ করেছেন আল্লাহ ইউসুফ আলাহিস্লামের কাহিনী সম্পর্কে رسول الله صلى الله عليه وسلم كتنين بولتن نحن نقص عليك أحسن القصص بما أوحينا إليك هذا القرآن وإن كنت وإن كنت من قبله لمن الغافلين أمرى اپنار قاتل اي قرآن پرتدشار ماددو میں اوحير ماددو میں اپنا نقوات احسن القصص سرشتو قهنی শ্রেষ্ঠ কাহিনীকে আপনার সামনে বর্ণনা করছি হাসানুল অবশ্যই আপনি এই বিষয়ে ছিলেন ছিলেনদের অন্তর্ভুক্ত আপনি এই বিষয় সম্পর্কে জানতেন না এরপর আমরা দেখতে পাই আলো সুহামতাওয়ালা আমাদেরকে সরাসরি সেই পরিবেশে নিয়ে যাচ্ছেন যখন ইউসুফ আলসালাম একটি স্বপ্ন দেখলেন এবং তার পিতাকে সেই স্বপ্নের বর্ণনা দিচ্ছেন আলো সুমতা উল্লেখ করেছেন যখন ইউসুফ পিতাকে বলল ইয়া আবাতি হে আমার পিতা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 সুতরাং আমরা দেখতে পাই সুরা ইউসুফ শুরুতেই আমাদের কেমন একটি পরিবেশ নিয়ে যাচ্ছে একটি খুবই সুন্দর পারিবারিক পরিবেশ শিশুপুত্র ইউসুফ আলাই তিনি তার পিতা ইয়াকুব আলাহ ইসলামের সাথে আলাপ করছেন এবং আমরা দেখতে পাচ্ছি কত অন্তরঙ্গ একটি সম্বোধনে ইউসুফ আলাহিসাল্লাম তার পিতাকে সম্বোধন করেছেন ইয়া আবাতি হে আমার পিতা ইয়াকুব আলহিস্লাম এই স্বপ্নের কথা শুনে তিনি কি বললেন তিনি বললেন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 শয়তান মানুষের জন্য প্রকাশ্য শত্রু ইয়াকুব আল্লাহ ইসলাম তিনি আলসালীর নবী তিনি এই স্বপ্নের ব্যাখ্যা দেওয়ার পূর্বে স্বপ্নের তাৎপর্যকে ইসাফ আল্লাহ ইসলামের কাছে তুলে ধরার পূর্বে বেশ কিছু কথা বললেন যার মধ্যে প্রথম কথা হচ্ছে তিনি নিষেধ করলেন এই স্বপ্নকে তোমার ভাইদের কাছে তুমি বর্ণনা করো না আমরা অনেক সময় খেয়াল করলে দেখব যে শিশুদেরকে আমরা যখন কোন বিষয়ে করতে নিষেধ করি অধিকাংশ ক্ষেত্রে শিশুরা সেই কাজটি বেশি করে থাকে অভিভাবকেরা এই অভিযোগটি প্রায় করেন যে শিশুদেরকে নিষেধ করলে তারা শুনতে চায় না এর পেছনে মূল কারণ হচ্ছে আমরা শিশুদেরকে ব্যাখ্যা করে বলে দিই না যে কেন আমরা তাকে এই কাজটা করতে নিষেধ করছি শিশুদের প্রতি আমাদের ধারণা হচ্ছে তারা ছোট অপ্রাপ্তবয়স্ক অপরিণত তারা বুঝবে না আসলে এটা সঠিক মানসিকতা নয় ইয়াকুব আলাহিসাল্লামের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ইয়াকুব আলাহিসাল্লাম প্রথমেই ইসুফ আলাহিসাল্লামকে একটি নেগেটিভ কথা বলছেন নিষেধ করছেন তোমার ভাইদের কাছে তুমি এই স্বপ্নকে বর্ণনা করো না ইয়াকুব আলাহাম তিনি কখনোই এই ধারণা পোষণ করেননি যে ইউসুফল ছোট তিনি এই সিক্রেট রাখতে পারবেন না বা এই কথা গোপন রাখতে পারবেন না বরং ইয়াকুব করে বলে দিচ্ছেন কেন তুমি তোমার ভাইদের কাছে এই স্বপ্নকে বর্ণনা করবে না ইয়াকুব আলাহিস্লাম বলছেন কারণ তারা তোমার বিরুদ্ধে চক্রান্ত করতে পারে ইয়াকুব আল্লাহসাল্লাম যখন শিশু ইউসুফ আলাহিসামকে বলছেন যে তোমার ভাইরা তোমার বিরুদ্ধে চক্রান্ত করতে পারে এবং ভাইদের প্রতি ইসুফ আলাহিসাল্লামের মনে যেন কোনো খারাপ ধারণা না জন্মায় কিংবা ইসুফ আলাহিসাল্লাম এই বিষয়টা চিন্তা করতে পারতেন যে একই পরিবারের সদস্য আমার ভাই তারা কেন আমার ক্ষতি করতে চাইবে কেন আমার চক্রান্ত করতে পারে কেন আমার বিরুদ্ধে তারা চক্রান্ত করতে চাইবে এই জন্যে ইয়াকুব আলাহিসাল্লাম আমরা দেখতে পাচ্ছি সবশেষে আরেকটি কথা বললেন অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা সেটা হচ্ছে কি নিঃসন্দেহে শয়তান মানুষের জন্য প্রকাশ্য শত্রু শয়তান মানুষের প্রকাশ্য শত্রু मानुष्ठ मध्य पारस्परिक विभेद झगड़ा मनोमान्य सृष्टि है तरह अंश सृष्टि है शयतान कारण देखते आलो भावला के सतर्क कर दिए रसल्ला सल्लम के जानवन আপনি আমার বান্দাদেরকে বলে দিন উত্তম কথা বলতে কারণ শয়তান তোমাদের মধ্যে সমস্যা সৃষ্টি করতে চায় আল্লাহ সুত তিনি আমাদেরকে উপায় শিখিয়ে দিচ্ছেন শৈতানের চক্রান্ত থেকে বাঁচার জন্য আল্লাহ মহামাতালা তিনি আমাদেরকে বলছেন উত্তম কথা বলতে কারণ ভালো কথা উত্তম কথা এটা শয়তানের চক্রান্তের বিরুদ্ধে একটি মারাত্মক শয়তান আমাদের কথাবার্তাগুলোকে আমাদের দেহবাকে ব্যবহার করে পরস্পরের বিরুদ্ধে একে অপরকে খেপিয়ে তোলার জন্য ফিটনাস সৃষ্টি করার জন্য ইয়াকুব আলাহিস্লাম তিনি ইউসুফ স্বপ্নের আংশিক তাৎপর্য ব্যাখ্যা করলেন সরাসরি ব্যাখ্যা ইউসুফ আলাহিসাল্লামকে দিতে পারেননি বরং তিনি আংশিক তাৎপর্যকে খুলে বললেন এবং শিশু ইসুক সালামের কাছে একটি বিশেষ পরিচয়কে তুলে ধরলেন তিনি বলছেন আর এমনি ভাবে তোমার রব তোমাকে মনোনীত করবেন এবং তোমাকে শিক্ষা দিবেন তা আহাদিস মিন তাল আহাদিস হাদিসের তাবিল তোমাকে শিক্ষা দিবেন এবং তার নিয়ামতকে পূর্ণাঙ্গ করবেন তোমার প্রতি এবং ইয়াকুবের বংশধরদের প্রতি যেমনইভাবে তিনি তা পূর্ণাঙ্গ করেছিলেন এর আগে তোমার পূর্বপুরুষ ইব্রাহিম এবং ইসহাকের প্রতি সবশেষে ইয়াকুব আল্লাহ সাল্লাম আলহাম্মতাল্লার পরিচয় দিয়ে বলছেন ইন্না রব্বাকা আলিম উন হাকিম নিঃসন্দেহে তোমার রব তিনি আলিম জ্ঞানী এবং হাকিম হিকমতওয়ালা প্রজ্ঞাবান স্বপ্নের ব্যাখ্যায় প্রথমেই ইয়াকুব আলাইস্লাম যে কথাটি বললেন সেটা হচ্ছে তোমাকে তোমার রব মনোনীত করবেন ভবিষ্যতে তার বংশধারায় তার সন্তানদের মধ্যে যদি আলাস নুবকে প্রদান করেন সেটা হবে এই ইউসুফ আলাহিস্লামের মাধ্যমেই ইয়াকুব আলাহিসাম তিনি নিজে আলাহতাল একজন সম্মানিত নবী তার পিতা ইসাহ আলাইস্লাম তিনি আল্লাহ নবী এবং ইসাহাক আলাহিসাল্লামের পিতা ইব্রাহিম আলাইস্লাম তিনি খলিল উল্লাহ আল্লাহর খলিল তিনিও ছিলেন অসভা একজন সম্মানিত নবী রাজেই ইয়াকুব আলাহাম ইউসুফ আলাহিসাল্লামকে বলছেন এমনইভাবে তোমার রব তোমাকে মনোনীত করবেন নবী হিসাবে তোমাকে মনোনীত করবেন এবং দ্বিতীয় যে কথাটি ইয়াকুব আলাহ সাল্লাম ইউসুফ আলাহিস্লামকে বলছেন তোমার রব তোমাকে শিক্ষা দিবেন তাবিল হাদিস আহাদিস তাবিল এই শব্দের প্রচলিত অর্থ হচ্ছে ব্যাখ্যা হাদিস এর অর্থ হচ্ছে বক্তব্য কথা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 অন্তর্দৃষ্টি এবং বোধশক্তি এটা আলসু মোহামতালা ইসুফ আলাহামকে দান করবেন এবং এই জন্য আমরা দেখতে পাই আলোসু মহমতাল আল্লাহ সেই বিশেষ পরিচয়কে ইয়াকুব আলাহিসাল্লাম ইসুফ আলাহিসাল্লামের সামনে উপস্থাপন করে বলছেন ইন্না রব্বাকা আলিম উন হাকিম নিঃসন্দেহে তোমার রব আলিম জ্ঞানী এবং হাকিম হিকমতওয়ালা প্রজ্ঞাপানের কাছে একবার কিছু ব্যক্তি আসলেন এবং আসার পরে তারা জিজ্ঞাসা করলেন মানুষদের মধ্যে সবচেয়ে সম্মানিত ব্যক্তিকে রাসুল তিনি উত্তরে বললেন মানুষদের মধ্যে সর্বাপেক্ষা সম্মানিত ব্যক্তি হচ্ছেন আল্লাহ নবী ইউসুফ আলাহ ইসলাম নিজেও ছিলেন একজন নবী তার পিতাও ছিলেন নবী তার পিতামহও ছিলেন নবী এবং তার প্র পিতামহ তিনিও ছিলেন আল্লাহ নবী তার খলিল বা দোস্ত সুতরাং ইয়াকুব আলাহিসাল্লাম ইউসুফ আলাহিসাল্লাম এই স্বপ্নের মাধ্যমে বুঝতে পারলেন যদি তার বংশের মধ্যে নবুয়াত ক্যালাস মহামতাল্লা টিকিয়ে রাখেন সেটা হবে এই ইউসুফের মাধ্যমেই আলাস মোহাম্মা সুরা ইউসুফের শুরুর দিকে আমাদেরকে বলছেন সবালকারীদের জন্য সত্য সন্ধানীদের জন্য অবশ্যই আয়াত নিদর্শন রয়েছে ইউসুফ এবং তার ভাইদের ঘটনায় আল্লা মোহাম্মতাল্লাহ বলছেন ইউসুফ এবং তার ভাইদের ঘটনায় জ্ঞান বিপাশ ব্যক্তিদের জন্য সওয়ালকারীদের জন্য রয়েছে বহু শিক্ষা বহু আয়াত বহু উপদেশ এবং আমরা যদি সালামের জীবনের ঘটনার দিকে লক্ষ্য করি চিন্তা গবেষণা করি তাফাক্কর করি তাদ্যর করি আমরা দেখতে পাবো শিক্ষার এক মহাসমুদ্র যেটা আমার এবং আপনার প্রত্যেকের জীবনে অসংখ্য স্থানে সহযোগিতা করবে এই সুরাটি নাজিদের একটি বিশেষ ঘটনা রয়েছে আলোচনা দল বলছেন সওয়ালকারীদের জন্য এই সুরা ইউসুফে অসংখ্য নির্দেশনাবলী রয়েছে অবশ্যই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 এই প্রশ্ন নিয়ে মদিনা থেকে ইহুদিরা মক্কায় রাসুল্লাহ সাল্লাহামের কাছে আসল রাসুল্লাহাম তিনি সত্য নবী এবং শেষ নবী এই কথা জানার পরও ইহুদিরা আল্লাহ রসুল্লাহলামের বিরুদ্ধে নানা রকমের কুচ্ছার্টনা করত চক্রান্ত করত এবং তাকে মিথ্যা নবী হিসেবে প্রমাণ করার জন্য নানা নানারকম অপপ্রচার চালাত মক্কায় সেই সময়ে আহালিকিতাবরা বসবাস করত না ফলে মক্কার লোকেরা তার অতীতের নবীদের ঘটনাগুলো সম্পর্কে জানত না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 প্রশ্ন উপস্থাপন করা হবে কোন নবীর স্বামী ছিলেন তার ছেলেকে সেখান থেকে মিশরে বহিষ্কার করা হল এবং পুত্রশোকে ওই নবী কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে যান তখন উমী মোল্লা পক্ষে এই প্রশ্নের জবাব দেওয়া আদৌ সম্ভব হবে না ফলে লোকেদের মধ্যে নবুয়াতের ব্যাপারে সন্দেহ সৃষ্টি হবে এবং তার বিরুদ্ধে প্রপাগান্ডা অপপ্রচার আরও জোরদার করা সম্ভব হবে মোহাম্মদ সাল্লাহামকে সহায়তা করলেন এবং আমরা দেখতে পাই ইউসুফ আলাহ ইসলামের সম্পূর্ণ কাহিনী থেকে আলোসুমাতলা একটি একক সুরায় শুরু থেকে শেষ পর্যন্ত বিস্তারিতভাবে ওহিমারফত ধারাবাহিকভাবে রাসু আল্লাহ সাল্লাহ ইসলামের কাছে উপস্থাপন করলেন যেটা ছিল রাসু আল্লাহ সাল্লাহ ইসলামের জন্য নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ মৌজিজা এই জন্যই আমরা দেখতে পাচ্ছি আলোস মহামতা এই সুরার শুরুতে বলছেন সওয়ালকারীদের জন্য প্রশ্নকারীদের জন্য ইউসুফ এবং তার ভাইদের ঘটনায় রয়েছে অবশ্যই অসংখ্য নিদর্শন তুলে যাচ্ছি আমরা শৈশবের ইউসুফ আল্লাহ ভাইয়েরা তারা জানত তাদের পিতা ইউসুফ আলাহিস্লামের প্রতি অত্যন্ত স্নেহপরায়ণ এবং অন্যান্য ভাইদের থেকে ছোট সন্তান ইউসুফকে তিনি বেশি ভালোবাসেন ইউসুফ আলাহামের সর্বমোট এগারোজন ভাই ছিলেন যাদের মধ্যে দশজন ভাই তারা ছিলেন বিভিন্ন মায়ের সন্তান অর্থাৎ দশ ভাই ছিল ইউসুফ আল্লাহ ইসলামের সৎ ভাই এবং ইউসুফ এবং বেনিয়ামিন তারা দুইজন ছিলেন আপন ভাই ইয়াকুব আল্লাহামের এক স্ত্রী থেকে তারা এসেছেন সবার মধ্যে ইউসুফ আলাহিসাল্লাম এবং বেনিয়ামিন তারা ছিলেন সবচেয়ে ছোট বয়সে অল্পবয়স্ক সন্তান ইউসুফ আলাহ ইসলাম এবং তার ভাই বেনিয়ামিনকে তাদের পিতা ইয়াকুব সব থেকে বেশি আদর করতেন এই বিষয়টাই অন্যান্য ভাইয়ারা অপছন্দ করত কারণ তারা ছিল হিংসুক স্বভাবের হিংসা অপরের ভালকে সহ্য করতে না পারা পর শ্রীকাতরতা এটা মানুষের অন্তরকে অন্ধ করে দেয় ইউসুফ আল্লাহ ইসলামের হিংসুক ভাইয়েরা তারা বলেছিল আলমাত বলছেন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 আমার যে শক্তিশালী তাহলে কেন আমাদের পিতা আমাদের চেয়ে কি বেশি ভালোবাসছেন এই তারা তাদের পিতা সম্পর্কে অশুভ মুক্তি করত এবং বলত যদি ইয়াকুব আলাহিসাল্লাম আলসু মহান্তল একজন নবী ছিলেন এর এরপরও তারা বলছে যে নিশ্চয়ই আমাদের পিতা স্পষ্ট ভ্রান্তিতে রয়েছেন যা কখনোই সঠিক নয় বরং শুধুমাত্র হিংসার কারণে তারা তাদের পিতাকে বলত আমাদের পিতা ভ্রান্তির মধ্যে রয়েছেন ইউসুফ আলাহিসামের এই হিংসুক ভাইরা ইউসুফ আল্লাহ ইসলামকে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 মানব হত্যার মতো একটা বিষয় চোখে খুব সামান্য মনে হল এর পেছনের কারণ হচ্ছে হিংসা তারা বলল ইউসুফকে মেরে ফেল অথবা তাকে দূরে কোন স্থানে ফেলে দিয়ে আসো আল্লাহ তারা বলল তোমরা ইসুফকে হত্যা করে ফেলো কিংবা তাকে কোন দূরবর্তী ভূমিতে ফেলে দিয়ে আসো তাহলে তোমাদের পিতার দৃষ্টি তোমাদের প্রতি নিবদ্ধ হবে এরপর তোমরা তওবা করে ভালো লোক হয়ে যাবে এখানে দেখা যাচ্ছে গুনাহের কাজ করার আগেই তারা তওবা করার নিয়োগ করে নিচ্ছে তারা বলছে আমরা তাকে হত্যা করব। এরপর আমরা তওবা করে নিব ভালো লোক হয়ে যাব পাপের ক্ষতি দূর করার জন্য পাপ কাজ করার আগে থেকেই তারা তবার পরিকল্পনা করল এই ধরনের তওবা এটা মূলত কোন তাই নয় বরং পাপ কাজকে বৈধ করার জন্য এটা শয়তানের একটি সাজানো একটা থোকা কারণ আন্তরিকভাবে কোন মানুষের অন্তরে তওবার অনুভূতি জাগ্রত হলে প্রথমত সে কখনোই সে করতে পারবে না কাজে গুণা করার আগে তওবা করবে এই ধরনের ডিসিশন নেওয়া এটা মূলত শয়তানের একটা ধোকা ছাড়া আর কিছুই নয় ভাইদের মধ্যে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 তাদের মধ্যে থেকে একজন বলল তোমরা ইসুফকে হত্যা করো না ইউসুফকে হত্যা করো না বরং তাকে কোন কুয়োর তলায় ফেলে দাও ভ্রমণকারীদের মধ্যে মুসাফিরদের মধ্যে হয়তো কেউ তাকে তুলেও নিতে পারে যদি তোমাদের কিছু করতেই হয় তারা সিদ্ধান্ত নিল ইসুফুল ইসলামকে তারা হত্যা করবে না বরং রাস্তার পাশে পথের পাশে কোন একটি কুয়ে ফেলে দেবে রাস্তার পাশে কুয়ো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 ইয়াকুব আল্লাহ সাল্লাম তিনি ইউসুফ আল্লাহলামের ব্যাপারে খুবই প্রোটেকটিভ ছিলেন খুবই যত্নশীল ছিলেন এবং তিনি তার ভাইদের কাছ থেকে ইউসুফ আলাহামের জন্য খুবই আশঙ্কা করতেন তিনি ইউসুফ আলাহ সাল্লামকে অন্য ভাইদের সাথে খেলতে যেতে দিতেন না এবং সব সময় তিনি ইউসুফ আলাহিস্লামকে নিজের কাছে রাখতেন খুবই স্নেহ করতেন কুরান্তলাহ সেই আলাপচারিতাকে আমাদের সামনে উপস্থাপন করে বলছেন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 আমাকে এই বিষয়টাও কষ্ট দেবে যে তোমরা তাকে নিয়ে যাবে সুতরাং আলাহিসাম তার সন্তান ইউসুফ্কে এতটাই ভালোবাসতেন যে একদিনের জন্য ইউসুফ আলাহিসাল্লাম তার চোখের আড়াল হয়ে যাবেন এটাই ইয়াকুব আলাহিস্লাম যে এই বিষয়টাই তো আমাকে কষ্ট দেবে ইয়াকুব আলাহিসাল্লাম একটি কথা বললেন তিনি বললেন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 তার কাছ থেকে দূরে চলে যাবে এটাই তার পক্ষে অসহনীয় এবং একই সাথে তিনি আশঙ্কা করছেন হয়তো কোনো বাঘ তাকে খেয়ে ফেলবে যখন তোমরা তার ব্যাপারে অমনযোগী হয়ে পড়বে ইয়াকুব আলিস্লাম বলছেন যে আমি দুশ্চিন্তাগ্রস্ত যে তোমরা তাকে আমার কাছ থেকে নিয়ে যাবে ইউসুফের বিচ্ছেদ আমার জন্য দুর্বিশহ স্বাভাবিকভাবেই এই উক্তি সেই হিংসুক ভাইদের হিংসাকে আরো বহুগুণে বাড়িয়ে তুলল কেননা এর মাধ্যমে ইয়াকুব আলহিসাম জানিয়ে দিচ্ছেন যে ইউসুফকে তিনি এতটাই ভালোবাসেন একদিনের জন্য এই বিচ্ছেদও এটা তার পক্ষে সহ্য করা সম্ভব নয় ইয়াকুব আলহাম ইসুফ আলহ্লামের ব্যাপারে যে ক্ষতির আশঙ্কা করলেন সেই আশঙ্কা দূর করার জন্য তারা একটি অত্যন্ত কার্যকর পন্থা অবলম্বন করল তারা বলল আমরা একটা শক্ত সমর্থ দল থাকার পরও যদি তাকে বা খেয়ে ফেলে তাহলে তো আমরা নিঃসন্দেহে ক্ষতিগ্রস্ত হয়ে গেলাম তাহলে আমাদের মধ্যে আর কি ভালো অবশিষ্ট থাকল আমরা এতজন ভাই থাকার পরও যদি বাঘ এসে ইস্যুফকে খেয়ে ফেলে এই ভাইয়েরা ইউসুফ আলাহিসের কাছ থেকে নিজেদেরকে মুক্ত করার জন্য অত্যন্ত তারহুরের মধ্যে ছিল কোন পরিকল্পনা করার মতো সময় তাদের হাতে ছিল না সুতরাং তারা ইয়াকুবের আশঙ্কাকেই তাদের পরিকল্পনা বানিয়ে ফেলল তারা ইসুফ আলাহিস্লামকে বাইরে খেলতে নিয়ে গেল এরপর তার জামা খুলে নিয়ে তাকে একটি কুয়োর মধ্যে ফেলে দিল এরপর তারা একটি ছাগল জবাই করলো এবং সেই ছাগলের রক্ত ইউসুফ আলাহ ইসলামের জামায় মাখিয়ে নিয়ে ফেরত আসল যখন তারা তাদের পিতার কাছে ফিরে আসল ক্রন্দনরত অবস্থায় এসে তারা বলল আব্বা ইসুফকে নেক্রে বাঘ খেয়ে ফেলেছে ইয়াকুব আল ইসলাম বলছিলেন যে তিনি ভয় করছেন হয়তো কোন নেকরে বাঘ এসে তাকে খেয়ে ফেলতে পারে এবং এই কথাকেই সুযোগ হিসেবে গ্রহণ করে ভাইয়ের এসে বলছিল বাঘ এসে ইসুফকে খেয়ে ফেলেছে আল্লাহ সুহাম তালা ইসুফ আল্লাহ ইসলামের সেই কুয়ার মধ্যে যখন তিনি ছিলেন সেই অবস্থাকে বর্ণনা করে বলছেন এরপর তারা যখন তাকে নিয়ে গেল এবং সবাই একমত হল তারা তাকে ফেলে দেবে কুয়র তখন আমি তার কাছে প্রত্যাদেশ দিলাম তুমি অবশ্যই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 যেটা সম্পর্কে ইসুফ আল্লাম নিজেও জানেন না কিভাবে এই ঘটনাটি ঘটবে এবং এটা নবুয়াতের একটি বিষয় যেটা আলোচনাদালা ইসুফ আলাইস্লামের অন্তরে জাগিয়ে দিয়েছিলেন ইসুফ আলাহিসের ভাইয়েরা রাতের প্রথম অংশে এসার সময় ক্রন্দনরত অবস্থায় কাঁদতে কাঁদতে তাদের পিতা ইয়াকুব আল কাছে ফিরে আসল তারা বলল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 আল্লাহ কুরআ বলছেন তারা তার জামার পর মিথা রক্ত মাখিয়ে আসলো ইয়াকুব আল ইসলাম বললেন কখনোই নয় বরং তোমাদের মন তোমাদেরকে একটা কথা সাজিয়ে দিয়েছে তোমরা একটি ঘটনা বানিয়ে নিয়ে এসেছ সুতরাং এখন সবর করাই উত্তম ধৈর্য ধারণ করাই শ্রেয় ফাসাবরুন জামিল তোমরা যে বিষয় বর্ণনা করছ সেই বিষয়ে একমাত্র আল্লাই আমার সাহায্যস্থল একমাত্র আল্লাই আমার সাহায্যস্থল তোমরা যে ঘটনা বর্ণনা করছ সেই সম্পর্কে سبحان ربك رب العزتي عما ياسفون وصلام على المرسلين والحمد لله رب العالمين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على سيدنا محمد وعلى آله وآله وسلم تسليماً كثيراً إن شاء الله آتك يا جهان تكام راما دير الله تنا شروع كرتدر تي تكون اك دي كي يوسوف علیه السلام আল্লা সুমতার এই দুই বান্দাই কঠিন পরীক্ষার সম্মুখীন পরীক্ষা হচ্ছে তিনি তার ছেলেদের চক্রান্তকে ধরে ফেললেন এবং তিনি বললেন অতঃপর এই অবস্থায় পূর্ণ ধৈর্য ধারণ করায় আমার জন্য উত্তম ফাসাবরুন জামিল তোমরা যে মঙ্গরা কথা বলছ সেই ব্যাপারে একমাত্র আল্লাহ আমার সাহায্যস্থল সবর কি জিনিস। একজন বলেছেন সবর তিনটি জিনিসের নাম যার মধ্যে দুইটি হচ্ছে এক নিজের বিপদ আপদের কথা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 ভীষণ মনোকোষ্ঠী পড়লেন অপরদিকে ইউসুফ আলাহ ইসলাম তিনি যখন কুয়োর মধ্যে তিনিও সবরের পরীক্ষায় পড়লেন এক বিশাল মানসিক কষ্টকর পরীক্ষায় অবতীর্ণ হলেন ইউসুফ আলহাম কাহিনী বর্ণনার এই পর্যায়ে এসে আমরা কিছুটা পর্যালোচনা করব এই ঘটনাটিকে আমাদের নিজেদের অন্তরে প্রতিফলিত করার চেষ্টা করা যাক ইউসুফ আলাহিসামের আলোচনার শুরুতেই আমরা বলেছি সুরা ইউসুফ এটা হচ্ছে দুঃখ কোষ্ঠের কাহিনী একটি ট্র্যাজিক কাহিনী যদিও তার সমাপ্তি ট্র্যাজিক নয় বরং হ্যাপি এন্ডিং আমরা বলতে পারি তবে মাঝে দীর্ঘ সময় দুঃখ কষ্ট ক্রমাগত হৃদয় ভাঙা এবং আশাহত হওয়ার পরেই ইউসুফ আলহিসাম তাকোয়া এবং সবরের মাধ্যমে সে চূড়ান্ত বিজয় চূড়ান্ত সফলতা একটি শুভ সমাপ্তি অর্জন করেছেন সালাবদের মধ্যে আমরা বলেছি একজন মন্তব্য করেছেন যদি কোনো ব্যক্তি নিজেকে পীড়িত বা ডিস্ট্রেসড মনে করে তাহলে তার উচিত সুরা ইউসুফ তিলওয়ত করা তিলওয়াত করলে কি হবে সে নিজের দুঃখ থেকে হালকা হতে পারবে তার কষ্ট কিছুটা লাঘব হয়ে আসবে তিলাওয়ার অর্থ বুঝে টিলাওয়তের কথা বলা হয়েছে সেটা সহজেই বুঝে যাচ্ছে কেন কষ্ট দূর হবে কষ্ট দূর হওয়ার কারণ হচ্ছে যদি কোনো ব্যক্তি ইউসুফ আলাই সাল্লামের কাহিনীকে পড়ে দেখে কাহিনীকে উপলব্ধি করার চেষ্টা করে এবং সে দেখতে পাবে ইউসুফ আলাই সাল্লাম আল্লাহর নবী নবীর পুত্র নবীর নাতি নবীর বংশ হওয়ার পরেও এত দুঃখ কষ্ট সহ্য করেছেন তখন স্বাভাবিকভাবেই নিজের জীবনের দিকে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 তখন সে বুঝতে পারে জালস মহামতাল তাকে এখনও কত অসংখ্য নিয়ামত দিয়ে রেখেছেন এ কারণে আমরা দেখতে পাই রাসুল্লাহ সাল্লাহিস্লাম তিনি বলেছেন দুনিয়ার ক্ষেত্রে যদি নিজেদেরকে কারোর সাথে তুলনা করতে হয় তাহলে যারা আমাদের থেকে নিচু অবস্থানে আছে তাদের সাথে তোমরা নিজেদেরকে তুলনা করো দুনিয়ার ক্ষেত্রে যদি নিজেদেরকে কারোর সাথে তুলনা করতে হয় তাহলে যারা আমাদের থেকে নিচু অবস্থানে আছে তাদের সাথে তুলনা করতেই রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম আমাদেরকে পরামর্শ দিয়েছেন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 সে নিজে নিজে কিছুতেই উঠতে পারবে না বাইরের কোনো সাহায্য ছাড়া এবং ইসুফ আলাহ ইসলামকে কোন গর্তের মধ্যে ফেলে দেওয়া হয়নি বরং একটি কূয়োর মধ্যে ফেলে দেওয়া হয়েছে কুয়োর গভীরতা এতটুকু হতে হবে যেখানে গেলে পানি পাওয়া যাবে কাজেই একটা গর্তের থেকে কুয়োর গভীরতা আর অনেক বেশি হতে হয় এবং যে কুয়োর বর্ণনা আলাসু মহামতাল্লাহ কোরআনে দিয়েছেন আলাসু মহম্মদ্লাহ বলেছেন সেই কুয়া এতটা গভীর ছিল যে আলাস মহামতাল্লাহ তাকে বলেছেন অন্ধ আলোসু মাহমতাল্লা কুরআনে বলেছেন গায়া বা তিলজুব অন্ধকূপ কারণ কুয়োর গভীরতার কারণে সেই কুয়োর তলদেশে কি আছে সেটা উপর থেকে দেখা যায় না ইউসুফ আলহিসাম যে কুয়োর মধ্যে ছিলেন সেটা সাধারণ পথের পাশে যেখানে জনপদ আছে এমন কোনো কুয়ো ছিল না ইউসুফ আলহ ইসলামের ভাইরা তাকে নিয়ে গিয়েছিল বাড়ি থেকে বহু দূরে জঙ্গলের কাছে খেলার নাম করে কুয়োটা ছিল একটা রাস্তার পাশে পথিকেরা সেখান থেকে পানি নিতে পারত আজ থেকে কয়েক হাজার বছর আগে জঙ্গলের পাশে একটি রাস্তার পাশে সেখানে নিয়মিত কোনো যাত্রীরা যাতায়াত করেন না কে কখন এসে ইসুফ আলাইসালামকে উদ্ধার করে নিয়ে যাবে ভাইয়েরা ভেবে নিয়েছিল ইসুফের কথা তোমরা বাধ্য দ তারা মৃত্যুর আশঙ্কাই করছিল যদি কোনোভাবে কেউ তাকে উদ্ধার করে নিয়ে যায় কপাল গুণে যদি সে বেঁচে যায় কোন কাফেলা তাকে উঠিয়ে নেয় তো নিয়ে নিল সেই সেইরকম অন্ধকার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 চূড়ান্ত পর্যায়ে চলে গেছে যখন আল্লাহ সুহাম তাল্লাহ তিনি আমাদেরকে কোনো কিছুর মাধ্যমে পরীক্ষা করেন আমরা নিজেদেরকে নিষ্পাপ আর নির্দোষ মনে করতে করতে আল্লাহ সুহামতাল্লাহর দোষ ধরতে শুরু করে এই দুনিয়ায় আমরা ফুল ফুলসজ্জায় শুয়ে আছি সেখানে একটা গোলাপের কমতি হলেও আমরা বলতে শুরু করি আল্লাহ সুহাম তাল্লাহ কেন এই কাজ করল আমি কি করেছিলাম কেন আমার সাথে এমন হল আল্লাহ সুহামদাল্লাহকে আমরা দোষারোপ করতে থাকি ইউসুফ আলাহ ইসলাম তিনি নিজে শিশু অবস্থায় রয়েছেন মাসুম বা নিষ্প তিনি একজন নবীর সন্তান নবীর নাতি নবীর বংশে তিনি জন্মগ্রহণ করেছেন এবং ভবিষ্যতে তিনি নিজেও হবেন নবী নবীদের কোন গুণাহ নেই তার মাসুমটা নিষ্পাপ সেই নিষ্পাপ শিশু ইউসুফ আল ইসলামকে যখন আলসুমাতালা সেই অন্ধ কুয়োর মধ্যে অবস্থান করিয়ে পরীক্ষা করছেন কি অবস্থায় ছিলেন তিনি এই চিন্তা চিন্তা ভাবনা করার জন্য আলসু মহামতাওয়ালা কুরআনের ব্যাপক অর্থবোধক সুরাগুলো আমাদের সামনে উপস্থাপন করেছেন যে সুরা যে ঘটনা যেগুলো কাল এবং ভূমির ঊর্ধ্বে সব সময়ের জন্য সব দেশের জন্য সব ভূমির জন্য চিরায়ত রচনা কষ্টের ইউসুফ আলাহিস্লামকে প্রস্তুত করছিলেন আরো ভালো কিছু দেওয়ার জন্য ইউসুফ আল্লাহাম সেই কুয়োর মধ্যে কেমন অবস্থায় ছিলেন একজন শিশুর মানসিকতা কেমন ছিল সেটা জানার মধ্যে আলু সুমতাল্লাহ আমাদের জন্য শিক্ষা রেখে দিয়েছেন সেই অন্ধ কুয়োর মধ্যে যখন দুনিয়া দুনিয়ার আপন মানুষ নিচের দশ ভাই তাকে প্রতারিত করল কষ্ট দিল শারীরিক এবং মানসিকভাবে সেই কুয়োর মধ্যে অন্ধ কুয়োর মধ্যে ইউসুফ সালাম একমাত্র তাকেই সাথী হিসেবে পেয়েছিলেন যিনি প্রত্যেক মজলুম ব্যক্তির শেষ আশ্রয় যিনি কখনো কারো উপর জুলুম করেন না নিজের উপর জুলুম করাকে যিনি হারাম করে নিয়েছেন এমনকি মজলুম ব্যক্তি কাফের হলেও এমনকি মজলুম ব্যক্তি কাফের হলেও সেই দোয়া কোন রকম বাধা পর্দা ছাড়া যার কাছে সরাসরি চলে যায় সেই আল্লাহ সুহানহতওয়ালায় ছিলেন একমাত্র সাথী ইউসুফ আল্লাহসাল্লামের জন্য সেই অন্ত মধ্যে তিনি ইউসুফ আলাহিস্লামের অন্তরে দৃঢ়তা দিয়েছেন এবং কিছু কথাকে জাগিয়ে দিয়েছিলেন কি ছিল সেই কথাগুলো তুমি তাদেরকে তাদের এই কাজের কথা বলে দিবে এমন একদিনে যেদিন তারা তোমাকে চিনতেও পারবে না আল্লাহ সুবাহাল্লাহ ইউসুফ আল্লাহামকে বুঝিয়ে দিলেন তার অন্তরে জাগিয়ে দিলেন এই দুঃখের নাটকের এটাই শেষ দৃশ্য নয় কুয়োর মধ্যেও ইউসুফ আলাহিস্লাম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 অনেক সময় এই চাপ এবং থকল থেকে মুক্ত হতে কয়েক মাস পর্যন্ত সময় লেগে যেতে পারে শিশু ইউসুফ সালামের অন্তর্কে আল্লাহ মহামতালা এভাবেই দৃঢ়তা দিয়েছেন সময়ে ভবন ধসে পড়ে যখন মানুষ আটকা পড়ে এমনকি যদি কাউকে অক্ষত অবস্থায় মাত্র কয়েক ঘণ্টা পরে উদ্ধার করা হয় উদ্ধার করার পরে সেই মানুষদের চেহারা অবস্থা কেমন হয় সেটা আমরা দেখেছি বেশিরভাগ মানুষের চেহারায় থাকে অনুভূতিশূন্য স্থির আবেগহীন চেহারায় তারা বুঝিয়ে দেন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 আল্লাহ মহামতাল এবং একটি কাফেলা এল অতঃর তাদের পানি সংগ্রাহকে প্রেরণ করল সে বালতি ফেলল এবং বলল কি আনন্দের কথা এত একটা কিশোর ছেলে সে বালতি নামাল অর্থাৎ কুয়া থেকে পানি ভরে তোলার জন্য বালতি ছাড়ল আমরা দেখতে পাই এখানে ইসুফ আলাহ ইসলাম কিভাবে বালতি ধরে ঝুলে পড়লেন এবং উপরের দিকে উঠে আসলেন এই বিষয়গুলো আলোসবা বর্ণনা করেননি এই বিষয়গুলো বিষয়গুলোকে আলোসবা উজ্জ্ব রেখেছেন এবং এটা কুরআনের একটা শৈল্পিক বর্ণনা এর বর্ণনাশলের শ্রোতা এবং পাঠককে কাহিনীর আকর্ষিকতার স্বাদ উপভোগ করিয়েছেন সেই ব্যক্তি বালতি ফেলল এবং বলে উঠল কালা ইয়াবুসরা হাজা গুলাম কি কথা এটা একটা কিশোর ছেলে পর।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 এক অনিশ্চিত জীবনের সামনে ইউসুফ আলাহ ইসলাম ইউসুফ আল্লাহাম এই সবগুলো পরিস্থিতিতে খুব স্বাভাবিক এবং স্থির চিত্ত ছিলেন তিনি নিজে পরিণতিকে মেনে নিয়েছেন একজন বান্দা কিভাবে সমস্ত অবস্থায় আল্লাহ খুশি থাকে ইউসুফ আলাহ ইসলাম তার স্পষ্ট উদাহরণ কাফেলা ইউসুফ আল্লাহ ইসলামকে সাথে নিয়ে এগিয়ে চলল এবং কোথায় নিয়ে গেল সুফান আল্লাহ সেই কাফেলা সেই মিশরে নিয়ে এল একদিন যে মিশরের সম্রাট হবেন আজকের এই গোলাম কৃতদাস ইউসুফ আলাহাম সুতরাং স্পষ্ট দেখা যাচ্ছে আল্লাহ যদি সিদ্ধান্ত নেন তিনি কোন কিছুকে ঘটাবেন তাহলে তিনি তার জন্য প্রয়োজনীয় উপায় এবং উপকরণকে প্রস্তুত করে দেন ইউসুফ আল্লাহ সাল্লামকে তারা মিশরে নিয়ে আসলো সেখানে বিক্রি করে দিল এবং বেশ ভালো মূল্যেই তাকে বিক্রি করে দিল কিন্তু আল্লাহ সুহামতাল্লাহ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 যদি তারা জানত তাহলে তার সমপরিমাণ ওজনের স্বর্ণের দামেও যদি তাকে বিক্রি করত সেটাও ইসুফ আলাহামের জন্য অল্প মূল্যই হতান তারা তাকে হিসাবেই ধরেনি গনায় ধরেনি তার ব্যাপারে তারা অনাসক্ত ছিল নিরাশক্ত ছিল মিশরের যে ব্যক্তি তাকে ক্রয় করেছিল সে তাকে বাড়িতে এনে ঘরে এনে তার স্ত্রীকে বলল সম্মানজনকভাবে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 তিনজন ব্যক্তির সবচেয়ে বেশি ফারাসা ছিল ফারাসা এর অর্থ হচ্ছে অন্তর্দৃষ্টি দূরদৃষ্টি তাদের একজন হচ্ছেন মিশরের এই ব্যক্তি যিনি ইউসুফকে খরিদ করেছিলেন এবং বলেছিলেন হয়তো ইউসুফ আমাদের উপকারে আসবে এবং অপরজন তিনি হচ্ছেন মাদিয়ানের সেই কন্যা যে তার পিতাকে বলেছিল আপনি এই ব্যক্তিকে কাজে নিয়োগ দিন চই সেই কর্মী হিসেবে উত্তম যে শক্তিশালী এবং বিশ্বস্ত এখানে মুস আল্লাহ সালামকে নিয়োগ দেওয়ার জন্য সেই কন্যা তার পিতাকে অনুরোধ করেছিল এবং তৃতীয় ব্যক্তি হচ্ছেন আবু বকরাজ সিদ্দিক রাজিয়ালহ যখন তিনি ওমর ইবনুল খতাব রাজিউলানহুকে খলিফা হিসেবে নির্বাচন করেছিলেন সেই সালাফ তিনি বলেছেন যে এই তিনজন ব্যক্তির সবচেয়ে বেশি ফারাসাহ বা অন্তর্দৃষ্টি দূরদৃষ্টি ছিল। ছিলাম এবারে চলে এসেছেন মিশরে আল্লাহ আল্লাহ ইউসুফ আলহসালামের মিশরে আগমন করা সম্পর্কে তিনি বলছেন এভাবেই আমি ইউসুফকে জমিনে প্রতিষ্ঠা দান করলাম যাতে করে আমি তাকে স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কিত জ্ঞান শিক্ষা দিতে পারি ইউসুফ আল্লাহ ইসলাম তিনি একজন দাস ছিলেন কৃত দাস তাকে কেনা বেচা করা হয়েছে কেন তিনি এত কষ্টের মধ্যে দিয়ে গেলেন একজন দাস হিসেবে তাকে বিক্রি করে দেওয়া হয়েছে কুয়োর মধ্যে তিনি ছিলেন এই কষ্টগুলো ইউসুফ আলাহ ইসলামকে করতে হয়েছে কারণ আল্লাহ সুবাহ তাল্লাহ তাকে জমিনে প্রতিষ্ঠিত করতে চেয়েছেন এটা আমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ শিক্ষা বর্তমানে এই মুসলিম উম্মা কেন এত কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে কারণ আল্লাহ সুহামতাল্লাহ এই উম্মাহকেই জমিনে প্রতিষ্ঠা দান করবেন আল্লাহ রাসুল্লাহ সাল্লাহিস্লাম এবং সাহাবাদেরকে কষ্ট করিয়েছেন কারণ আল্লাহ সুহামতাল্লাহ চেয়ে ছিলেন তাদেরকেই বিজয় দান করবেন এবং জমিনে প্রতিষ্ঠিত করবেন এ কারণে আলাহ সুহামতাল্লাহ এই কষ্টের মাধ্যমে তাদেরকে প্রস্তুত করেছেন সেই গুরু দায়িত্বের জন্য মুহসা আল্লাহিস অনেক দুঃখ কষ্টের মধ্যে দিয়ে পরীক্ষা করেছেন কেন আল্লাহামতাল্লাহ তাকে এত কষ্ট দিলেন কেন এটা কঠিন পরীক্ষা করালেন কারণ তিনি তাকে জমিনের বুকে কর্তৃত্ব দিতে চেয়েছিলেন আল্লাহ বলেছেন এভাবেই আমি ইউসুফকে জমিনে প্রতিষ্ঠাদান করলাম যদিও বাইসুফল সালাম তখন একজন দাস ছিলেন কিন্তু পরবর্তীতে তিনি মিশরের ক্ষমতা লাভ করলেন এবং আলস মহমতালা এটাকে এই দুনিয়ার বুকে প্রতিষ্ঠা লাভ বলে অভিহিত করেছেন কেন আলসাল ইসুফামকে জমিনে প্রতিষ্ঠিত করলেন যাতে করে আমি তাকে স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কিত জ্ঞান শিক্ষা দিতে পারি ইসুফ আল্লাহ ইসলাম তার কষ্টকর পরিস্থিতিগুলোর মাধ্যমে জীবনের সবচেয়ে মূল্যবান বিষয় অভিজ্ঞতা সঞ্চয় করছেন অনেক বৈচিত্র্যময় পরিস্থিতির অভিজ্ঞতা তিনি তার জীবনে অর্জন করছেন তার জীবনের একটি কঠিন সময়কে তিনি অতিক্রম করছেন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 দ্বিতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন ঘরে আজিজের প্রাসাদে ইসুফ আলা বড় করছিলেন যদিও বা ইসুফ আল্লাহ কৃতদাস একবারে প্রশাসনের কেন্দ্রে রেখেছেন যাতে করে তিনি পরবর্তীতে প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়ার অভিজ্ঞতা লাভ করেন ঠিক যেভাবে আমরা দেখতে পাইকে বড় করেছেন ফেরাউনের প্রাসাদে আল্লাহ সুবহান সীয় কর্মকাণ্ডের উপরে তার কর্মকাণ্ডকে বাস্তবায়নের উপরে তিনি হচ্ছেন ক্ষমতাবান ইউসুফ আলাহিস্লামের ভাইরা কি মনে করেছিল ইউসুফ আলাহিসাল্লামের ভাইরা তারা মনে করেছিল তাদের উদ্দেশ্য সম্পূর্ণভাবে সফল হয়েছে ইউসুফকে তারা সরিয়ে দিয়েছে কিন্তু যখন তারা ইউসুফ আলাহিসাল্লামকে কুয়ে ফেলে দিল সত্যিকার অর্থে সেই মুহূর্ত থেকেই তারা ইসুফ আলাহামের উপরে নিয়ন্ত্রণকে হারিয়ে ফেলল পরং সেই মুহূর্ত থেকে স্বয়ং আল্লাহ সুহান তিনি ইসুফ আলাহামের দেখাশোনা করছেন দায়িত্ব গ্রহণ করেছেন এ আল্লাহ তিনি নিজের কাজে প্রবল থাকেন কিন্তু অধিকাংশ মানুষ তা জানে না আল্লাহ সুহামাতাল্লাহ সে ইচ্ছাকে বাস্তবায়নের উপরে ক্ষমতাবান কিন্তু অধিকাংশ মানুষই এই কথাটি জানে না বলেছেন। এভাবেই আমি ইউসুফকে জমিনে প্রতিষ্ঠিত করেছি ইউসুফের ভাইরা একটা সিদ্ধান্ত নিয়েছিল আল্লাহামতাল একটা সিদ্ধান্ত নিয়েছেন আর আল্লাহ সুহামতাল্লা তিনি হচ্ছেন সমস্ত সিদ্ধান্তের উপরে সর্বময় কর্তা যার কারণে আল্লাহমতা সিদ্ধান্তই কার্যকর হলো বাস্তবায়িত হল কিন্তু ইউসুফ আল্লাহ ইসলামের ভাইয়েরা যদিও একটি সিদ্ধান্তের পরে তারা সেই সিদ্ধান্তকে বাস্তবায়িত করেছে কিন্তু তাদের এই সিদ্ধান্তের উপরে তারা সর্বময় কর্তা নয় তাই তারা যা করতে চেয়েছিল সেটা করতে পারেনি বরং ইসুফ আলাহাম তাদের মুঠো থেকে বের হয়ে আসলেন বেশিরভাগ মানুষই এই কথাগুলো জানে না অর্থাৎ আল্লাহ প্রাকৃতিক নিয়ম এটা অপ্রতিরোধ এটা হবেই এই বিষয়টা অধিকাংশ মানুষ জানে না পরবর্তী আয়তে উল্লেখ করা হয়েছে আল্লাহ ইসুফুল্লাহ সাল্লামের জন্য যা চেয়েছিলেন সেটা হচ্ছে তাকে হাদিস এর তাবিল বা তাবিল ইল আহাদিস এই বিষয়টি শিক্ষাদান করবেন এবং এটা ইসুফ আল্লাহ ইসলামের বয়প্রাপ্তির পরে কার্যকর করা হয়েছে আল্লাহ বলেছেন যখন সে বয়প্রাপ্ত হল তখন আমি তাকে ইলম এবং হিক্মা প্রজ্ঞা এবং জ্ঞান দান করলাম অর্থাৎ ইসুফ আল্লাহ ইসলামকে বিশুদ্ধ এবং নির্ভুল সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা দেওয়া হয়েছিল এবং আরও দেওয়া হয়েছিল বিভিন্ন বিষয়ের পরিণত জ্ঞান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 আল্লাহ মহাতালা বলেছেন অতঃপর যখন সে পূর্ণ যৌবনে উপনীত হল তখন আমি তাকে নানা রকম প্রজ্ঞা হিকমা এবং জ্ঞান দান করলাম আর এভাবেই আমি কর্মশীল ব্যক্তিদেরকে এই বাইশ নম্বর রাতে তিনি বলছেন তাকে ইলম এবং হিক্মা দেওয়া হল ইলম এবং হিক্মা তাকে দেওয়া হল স্মরণ করা পারে সেই শৈশবের কথা যখন পিতা ইয়াকুব তিনি ইসুফ আলাহিসের কাছে আল্লাহ সুহামত আল্লাহ সেই পরিচয়কে তুলে ধরে বলেছিলেন ইন্না রব্বাকা আলিম উন হাকিম নিশ্চয়ই তোমার রব আলিম জ্ঞানী এবং হাকিম হিকমতওয়ালা প্রজ্ঞাময় বিচক্ষণ যে ধারণা ইসুফ আল্লাহ ইসলামের অন্তরে ইয়াকুব আলাহিস্লাম তৈরি করে দিয়েছিলেন ঠিক সেভাবেই আল্লাহ সুহাম্ম ইসুফ আল্লাহ সাল্লামের প্রতি সদয় হলেন এজন্যাসুফুল্লাহাম বলেছেন আল্লাহ বলেছেন আমার বান্দা আমার প্রতি যেরূপ ধারণা করে আমিও তার প্রতি সেরূপ আচরণি করে থাকি আল্লাহ মহাম্মলা তাকে হিকমা এবং ইলম দান করলেন হিকমা এটা হচ্ছে প্রজ্ঞা এবং বিচক্ষণতা এবং ইলম হচ্ছে জ্ঞান আল্লাহ সোহাম্মওয়াল্লাহ কেন হিকমা শুধুমাত্র হিকমা অথবা শুধুমাত্র ইলমের কথা বললেন না দুটা ভিন্ন জিনিস একটা বিচক্ষণতা এবং অপরটা হচ্ছে জ্ঞান আল্লাহ সু মোহাম্মদ উভয় ইউসুফ দান করেছেন ইল মানে হচ্ছে জ্ঞান এটা অনেকটা ইনফরমেশনের মতো আপনি অনেকগুলো ইনফরমেশন লাভ করলেন ইনফরমেশন সবাই অর্জন করতে পারে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 ইল তাদের ছিল কিন্তু বাস্তবতা সম্পর্কে তারা অবহিত ছিলেন না তারা তাদের আশেপাশের পরিবেশ পরিস্থিতি বাস্তবতাকে ভুলে ইলমের চর্চায় ব্যস্ত থাকতেন এবং সরিয়া ব্যবস্থাকে প্রতিষ্ঠিত করেছিলেন কিন্তু বাস্তবতার সাথে পরিস্থিতিকে না মেলানোর কারণে বাস্তবতাকে ভুলে যাওয়ার কারণে পরবর্তীতে সেই রাষ্ট্রটি আর টিকতে পারেনিফুন रेईनड्स मीडिया अन्य प्रोजेक्ट संपर्क जानते भिजिट कर डब्ल्यू डब्ल्यू डब्ल्यू डट रेईनड्रवस मीडिया डट अर्ग अथवा फेसबुक पेज डब्ल्यू डब्ल्यू डब्ल्यू डट यूट्यूब चैनल डब्ल्यू डब्ल्यू डब्ल्यू डट